মিডিযা পরিবেশিত হবে পৃথিবীর পঁচিশটি পর্বে আমরা রসুল্লাহ আলহি ও মাক্যি জীবন সমাপ্ত করতে পেরেছি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 হুদ আলাইস্লামের জাতিকে শয়তান অবিনশরতা আর সার্বভৌম ক্ষমতার মিথ্যে বোধ দিয়ে প্রতারণা করেছিল সালি আলাহিস্লামের জাতিকে শয়তান চিরনিরাপত্তা আর আধুনিকতার মিথ্যে অনুভূতি দিয়ে প্রলুব্ধ করেছিল এদের প্রত্যেককে আল্লাহতালা ধ্বংস করেছেন আজাবের মাধ্যমে লুত আলাইসাল্লাম জাতির সমকামিতার বিরোধিতা করেছিলেন এবং সেই জাতিকে ধ্বংস করে দেওয়া হয় ধ্বংস করে দেয়া হয়েছিল ফের আউন আর সেনাবাহিনীকে সমুদ্রে ডুবিয়ে মেরে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 আর এরপর থেকে আল্লাহ আজাবের মাধ্যমে কোনো কুফরি শক্তিকে ধ্বংস করেননি বরং তার মুমিন বান্দাদের মাধ্যমে শত্রুদের পরাস্ত করেছেন আর মুমিনদের হাতে কাফেরদের ধ্বংস করার এই পদ্ধতিটির নাম হলো জিহাদ ফি সাবিল্লাহ মুসলিম উম্মার আগে যে জাতিটি আল্লাহ দিনের উপরে ছিল তারা হচ্ছে বনে ইসরায়েল জিহাদের হুকুম যে জাতির উপর প্রথম নাজিল হয়েছে তারা হচ্ছে বনে ইসরায়েল পরে ইসরাল হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লামের আগমনের পূর্বে সর্বশেষ মুসলিম উম্মাহ একই ধারাবাহিকতায় আল্লাতলা রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের উম্মতের উপরেও জিহাদের আদেশ করেছেন আর এই আদেশ বহাল থাকবে কেয়ামত পর্যন্ত কেন কেননা আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লাম বলেছেন এই দিন প্রতিষ্ঠিত থাকবে মুসলিমদের একটি দল এর পক্ষে লড়তে থাকবে কেয়ামত পর্যন্ত আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি বর্তমান যুগে কোনো জিহাদ নেই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 अल्लाह रसुल्ला अलिवासलम जख मक्का मदिनाए तक आल्लर का एक दुआ कर आलहमदुल्लाह समस्त प्रशंसा आल्ला सृष्टि कर सृष्टिर आगे तो हे आल्लाह दुनिया भयता कलर कठोरता और दीवार विपदपद के उतरे जुम्मी सहाा करो हे आल्लाह सफरे तुम्हें संगी हो जाओ आर परिवार रक्षण बेक्षक जाओ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 তোমাকে খুশি করার জন্য আমি সর্বোচ্চটা ঢেলে দেব এটা তোমার হক তুমি ছাড়া কোনো শক্তি নেই নেই কোনো সাধ্য আল্লাহ তালা নবীজির এই তো কবুল করেছিলেন তাকে দিয়েছিলেন মদিনা মদিনা মানে হচ্ছে শহর আমরা বলে থাকি মদিনাতুল রসুল্লাহ অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের শহর এই শহরটির অস্তিত্বের পুরো জুড়ে আজকে কেবল একজন মানুষ তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলিহি আসাল্লাম আজকের পর্বে জানা যাক কীভাবে রসুল্লাহ সাল্লু আলিয়্লাম মদিনায় এলেন গ্রীষ্মের প্রচন্ড গরমে উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন রসুল্লাহ সাল্লু আলহিস্লাম এবং আবু বকর রাদেল আনহু যাবার পথে তাদের সাথে দেখা হয় দু বিখ্যাত সাহাবি আজ সুবাই রুবিনুল আউ্বাম এবং তালহা এ বিন ওবায়দুল্লাহ আনহুমা এই দুজন সাহাবি সাম দেখে ফিরে আসছিলেন তারা রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামকে এক সেট সাদা কাপড় দিলেন সেই সাদা কাপড় পরেই নবীজি সাল্লু আলী আসাল্লাম মদিনার দিকে এগোতে থাকলেন নবীজি প্রথম দিনেই মদিনায় প্রবেশ করেননি প্রথমে তারা যান মদিনার কাছে কোবায় সেটি ছিল বনু আমর বিন আওফকোত্র এলাকা সেদিন ছিল সোম অথবা মঙ্গলবার সম্ভবত বারোই রবিউলা গণগণের রৌদ্রতপ্ত দুপুরে সূর্য তখন প্রায় মাথার উপরে অন্যদিকে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের সাথে দেখা করার আশায়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 দুজনের মাঝে কে ছিলেন আল্লা রসুল সাল্লু আলি আসাল্লাম তাই আল্লাহ রসুল সাল্লু আলি আস্লাম যখন ছায়ার নীচে বসলেন আর আবু বকর রাদ্লাহ আহু ছিলেন দাঁড়িয়ে তখন তারা আবু বকরকে নী ভেবে অভ্যর্থনা জানাতে লাগল এরপর যখন সূর্য একেবারে মাথার উপর উঠে গেল তখন আবু বকর রাদিল্লাহ আহু তার গায়ের চাদর দিয়ে আল্লা রসুল সাল্লু আলহি আসাল্লামের মাথা ঢেকে দিলেন আর তখনই সবাই বুঝতে পারল কে হলেন আল্লাহ রসুল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 আর একটি পরিবারের সাথে থাকলে হয়তো মানুষজনের আসা যাওয়ার কারণে সেই পরিবারের অসুবিধা হতে পারতো সেই চিন্তা করেই নবীজি সাল্লু একটা ব্যাচেলর বাসাতেই থাকেন রসুলুল্লাহ সাল্লু আলি সাল্লাম থাকাকালীন সময়ে মদিনায় প্রবেশের জন্য অনুমতি চেয়ে সংবাদবাহক পাঠান এর প্রত্যুত্তরে তারা রসুল্ল্লা সাল্লু জন্য একটি বিরাট প্রতিনিধি দল পাঠান এই প্রতিনিধি দল রসুল্লাহ সাল্লু সাথে দেখা করে বলেন আসুন আপনি এখানে নিরাপদ मान्य रसुल्लातेछक अतिथि चान नहीं बर नेता हिसाब से अल्लाह तला বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে রসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় সুরা নিসা আয়াত অবশেষে এলো সেই আনন্দ ঘন মুহূর্ত সাল্লাহু আলহিহি আসাল্লাম এলেন মদিনায় কেউ একজন বলে উঠল এসেছেন আল্লাহ রসুল এসেছেন আর তার দেখা দেখি সবাই বলে উঠলো আল্লাহ রসুল এসেছেন সাল্লাহু আলহিহি আসাল্লাম মদিনার মানুষের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল আল্লাহ রসুল সাল্লু আলহিহ আসাল্লামের আগমন মুহূর্ত এত আনন্দ এত খুশি আর কেউ কখনো দেখেনি এই আনন্দ মেকি কি উদযাপন ছিল না সবার হৃদয়ে ছিল আনন্দের জোয়ার সবাই তাদের ভালো ভালো পোশাক পরে রাস্তায় নেমে এলো আল্লাহর রসুল এসেছেন বলে মদিনার মুসলিমরা প্রচণ্ড খুশি আল্লাহ তাদেরকে একটা নিয়ামত দিয়েছেন তাদেরকে ইসলামের প্রতিরক্ষার জন্য তাদের নির্বাচন করেছেন ঘর ছেড়ে বেরিয়ে সবার মুখে কেবল একটি কথা ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ চমৎকার একটি দিন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 রসুল্লাহকে তারা বরণ করে নিল চমৎকার একটা নাসিদকে চোদ্দোশো বছর পরেও মুসলিমদের কাছে অতি প্রিয় একটি সুর নানসেবেন মালিক রদিয়াল আনহু বলেন আমি দুটি দিন দেখেছি একটি হচ্ছে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল ও উত্তম দিন এই দিনটি হল রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম ও আবুবকর রাজিয়াল আনহুর মদিনায় আগমনের দিন অন্য দিনটি হল আমার জীবনের সবচেয়ে অন্ধকার ও দুঃখের দিন সেটি রসুল্লাহ সাল্লি হাসলামের মৃত্যুর দিন আমি শুধু এই দুটি দিনই দেখেছি রসুল্লাহ সাল্লু আলি আসসালামের আগমনের আনন্দে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 কারণ বনুন সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল রসুলুল্লাহ সাল্লু আলহি সাল্লামের পূর্বপুরুষ হাসিম বনুন এক মহিলাকে বিয়ে করেছিলেন বনুনজার এসেছিল কাজরাজ থেকে সেই হিসেবে মদিনার বনুনজ্জার ছিল রসুলুল্লাহ সাল্লু আলহি সাল্লামের মায়ের দিকে আত্মীয় রসুল উল্লাহ সাথে থাকার ইচ্ছার কথা সবাইকে জানিয়ে দেন তারপর তিনি জিজ্ঞেস করেন যে তার কাছাকাছি বনুনজারের কার ঘর আছে আবু ইউব আল আনসারি আনহু জানান তার ঘর কাছাকাছি আছে এরপর আবু আইউব আলা আনসারী রসুল্লাহ সাল্লু আলিউস্লামকে তার বাড়িতে নিয়ে যান আবু আয়ুব আল আনসারি রসুল্লাহ সাল্লু আলিউস্লামকে উপরের ঘরে থাকার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু রসুল্লাহ নিচের ঘরেই থাকতে চাইলেন যেহেতু অনেকেই রসুল্লার সাথে নিয়মিত দেখা করতে আসতেন তাই তার নিচতলায় থাকার সিদ্ধান্ত সবার জন্যই সুবিধাজনক ছিল অবশেষে সব কিছু ভেবে আবু আইব রাজি হন মদিনের প্রথম দিনগুলির একটি ঘটনা আবু আইয়ুব বর্ণনা করেন তিনি বলেন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 কিন্তু আল্লাহ রসুলের গায়ে এক ফোঁটা পানি তারা পড়তে দেননি জাইদ বিন সাবিদ রাজ আহ বলেন আমি সর্বপ্রথম রসুল্লাহকে উপহার দিয়েছিলাম সেটি ছিল দুধ মাখন ও রুটি দিয়ে পরিপূর্ণ বড় একটা কাঠের পাটি রসুল্লাহ তখন আবু আইয়ুবের বাসায় আমি নিজে সেই উপহার তার কাছে নিয়ে যাই আমি নবীজিকে জানাই যে আমার মা তার জন্য এই খাবার পাঠিয়েছেন তিনি বললেন আল্লাহ তোমার মায়ের মঙ্গল করুন এরপর তিনি তার সঙ্গীদেরকে সবাইকে ডেকে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 কখনও তারা বহিশত্রুর কাছে হার মানেনি ট্যাক্স দেয়নি তারা ছিল স্বাধীন চেতা যুদ্ধপ্রিয় তৃতীয়ত আল্লাহ রসুলসাল্লু আলি ওসাল্লামের সাথে বননাজ্জার গোত্রের আত্মীয়তার সম্পর্ক ছিল যা আমরা একটু আগে আলোচনা করেছি তৎকালীন আরব সমাজে পারিবারিক আর আত্মীয়তার সম্পর্ক অনেক গুরুত্বর সাথে দেখা হত। একটি গোত্র হলো একটা বিশাল পরিবার যেখানে প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়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 এক নম্বর পয়েন্ট মদিনা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ভালোবাসা শহর প্রিয় শহর তাই এই শহরটি মুসলিমদেরও প্রিয় শহর রসুল্লাহ সাল্লাহু আলহিহি আসাল্লাম আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাল্লাহ যেন তাদের অন্তরে মদিনার জন্য ভালোবাসার সৃষ্টি করে দেন তিনি দোয়া করেছেন হে আল্লাহ মদিনাকে আমাদের চোখে মক্কার মতো বা তার চেয়েও প্রিয় বানিয়ে দাও নবীজি সাল্লু আলি ওয়া মদিনার বরকত বৃদ্ধির জন্য আল্লাহ সাজারের কাছে দোয়া করতেন হে আল্লাহ মক্কায় তুমি যে পরিমাণ বরকত দান করেছো মদিনাতে তার চেয়ে দ্বিগুণ বরকত দাও যখন তিনি কোন অভিযান শেষ করে মদিনার কাছাকাছি আসতেন মদিনার প্রতি ভালোবাসায় তিনি দ্রুত ঘোড়া ছুটিয়ে আসতেন দুই নম্বর পয়েন্ট দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না নবীজিসাল্লু আলি আসাল্লাম বলেন দাজ্জালের কাছ থেকে মদিনাকে সুরক্ষিত রাখার জন্য প্রতিটি প্রবেশমুখে ফেরেশ তারা পাহারারত আছে শুধু তাই নয় মদিনায় দ সঙ্গী সাথী কাফির ও মুনাফিকরাও মোদিনায় প্রবেশ করতে পারবে না এছাড়া মদিনা প্লেগ রোগ থেকে মুক্ত একটি শহর তিন নাম্বার পয়েন্ট মদিনায় কষ্টকর জীবনে ধৈর্য ধারণের জন্য আল্লাহ তালার পক্ষ হতে বিশেষ পুরস্কার রয়েছে মদিনায় তখন ছিল প্রচণ্ড গরম এবং পরিবেশ ছিল প্রতিকূল তাই নবীজ সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন মদিনার কষ্টকর অবস্থায় যে ধৈর্য ধারণ করবে আমি শেষ বিচারের দিন তার সাফায়াতকারী হব শেষ বিচারের দিন আমি হব তার মধ্যস্থতাকারী চার নম্বর পয়েন্ট মোদিনায় মৃত্যুবরণকারীর জন্য রয়েছে বিশেষ মর্যাদা নবীজ সাল্ল আলহাম বলেছেন যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য শেষ বিচারের দিন মধ্যস্থতাকারী হব অমর আব্দুল খাতাব রদিয়াল আনহু খলিফা হওয়ার পর থেকে চাইতেন তিনি মোদিনায় শহীদ হবেন তিনি আল্লাহ তাল্লার কাছে এই বলে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার রসুলের শহরে শহীদ হিসেবে মরতে চাই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 পরবর্তীতে দেখা যায় অমর আব্দুল খাতার রদিয়াল্লাহ আনহু মদিনাতেই শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছিলেন এবং সে সময় তিনি রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের মসজিদে ইবাদতরত অবস্থায় ছিলেন পাঁচ নম্বর পয়েন্ট মদিনা হল ইমানের আশ্রয়স্থল রসুল্লাহ সাল্লু আলিহাম বলেছেন ইমান মদিনাতে ফিরে আসবে সেভাবে যেভাবে সাপ তার গড়তে ফিরে আসে মদিনা শহরে কোনো অপবিত্রতা নেই রসুল্লাহ সাল্লু আলিউসাল্লাম বলেছেন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 ইয়াসরিবের ইতিহাস ছিল শত্রুতা আর যুদ্ধবিগ্রহে ভরপুর তাই রসুল্লাহ একে নতুন একটি পরিচয় করে দিতে চাইলেন ফলে এটির নতুন নাম হলো মদিনা মদিনাত রসুল্লাহ বা রসুল্লাহ শহর মদিনা শব্দের আক্ষরিক অর্থ শহর তবে মদিনা বলতে রসুল্লাহ সাল্লু আলি হাসাল্লামের শহরকেই বোঝানো হয় কোরআনে মদিনাকে একটি আয়াতে ইয়াসরিব নামে ডাকা হয়েছে তবে আল্লাহ আল্লাহতালা এই নামে ডাকেননি দেখেছিল মোনাফিকরা আর মুনাফিকদের মুখের কথাকে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 তাদের সামরিক বাহিনী ছিল চার হাজার সৈন্যবিশিষ্ট এদের মধ্যে একটি গোত্র মদিনার উত্তরে বসবাস করত আর একটি দক্ষিণে মদিনা ছিল অনেকগুলি এলাকার সমন্বয় গঠিত একা এক এলাকা ছিল এক এক গোত্রে বসবাস মদিনাবাসের জীবিকা ছিল মূলত কৃষি নির্ভর মদিনা ছিল খেজুরের বাগান সেগুলো চাষ করার জন্য কৃষকদের টাকার প্রয়োজন হতো ফলনের সময় হলে তারা সে টাকা পরিষদ করত।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 সে ছিল মদিনার একজন সিনিয়র নেতা নবীজিৎসাল্লু আলাইহাসাল্লাম না আসলে তারই মোদিনার শাসক হবার কথা ছিল এই আবদুল্লাহবেন ওবাই পরবর্তীতে মোনাফিকদের নেতা হয়েছিল তার এই ব্যাধবিপূর্ণ কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে উপস্থিত সবাইকে নবীজিৎসাল্লু আলিহাসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়া শেষ হলে আবদুল্লাহবেন উবাই বলল দেখুন আমাদের সমাবেশে এসে এভাবে বিরক্ত করবেন না যেখানে উঠেছেন সেখানেই থাকুন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 খাজরাজ কোত্র আবদুল্লাহ এবেন উবাইকে তাদের নেতা বানানোর সবরকম প্রস্তুতি গ্রহণ করেছিল কিন্তু রসুল্ল সাল্লাহ আলহামের আগমনের কারণে সবাই রসুল্লাহকে তাদের শাসক হিসেবে মেনে নেয় এই কারণে উবাই আর রাজা হতে পারেনি এটা ছিল মুশ্রিক আবদুল্লাহ এবেন উবাইয়ের প্রতিক্রিয়া অর্থাৎ বোঝাই যাচ্ছে মদিনার একটি অংশ আল্লাহ রসুল সাল্লাহু আলহ সাল্লামের আগমনে খুশি হতে পারেনি আর তারা ছিল মুশ্রিক তবে তারা সংখ্যা ছিল বেশ কম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 মদিনার মুশিকদের একটি অংশ বদরে পরে মুসলিম হবার দাবি করে আদতে তারা ছিল মুনাফিক যাই হোক এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মদিনায় মূলত তিনটি দল ছিল মুসলিম মুশ্রিক ও ইহুদি মুশ্রিক আর ইহুদিরা প্রথম থেকেই আল্লাহ রসুল সাল্লা আলহামের প্রতি অসন্তুষ্ট ছিল মুসলিমরাই ছিল নবীজির সাহায্যকারী মুসলিমদের মধ্যে ছিল দুটি দল মুহাজির আর আনসার আর আনসাররা ছিল দুই কোত্রের আওয়াসার খাজরাজ অনেকগুলো গোত্র একাধিক ধর্মবিশ্বাস যাদের মধ্যে কিছুকাল আগেও প্রবল হানাহানি আর রেশারেষি ছিল এরকমই একটি জটিল পরিস্থিতিতে মদিনায় আল্লাহ রসুল সাল্লু আলিহস্লামের আগমন ঘটে আল কোরআনে এই হিজরতকে কিভাবে দেখা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহু আলি আস্লামের সমগ্র সিরাতকে যদি তিনটি শব্দ দিয়ে প্রকাশ করতে হয় তবে তা হবে ইমান হিজরত এবং জিহাদ अल्लाह रूसूसल्लाम प्रथम मानुष के ईमान दावत दिएपर हिजरत करिहद शुरू करती इसलामी तीन टी ती जिनमें राष्ट्रीय रूप लाभ कर शुद्ध ईमान आन व्यक्ति मुस्लिम है कितु एक, एक इसलमी राष्ट्रपतिष्ठा करते ईमान हिजरत और जिहद तीन टी ती जिन प्रयोजन अल्लाह तला ईमान हिजरत और जिहद के कुरान् बयाते एक उल्लेख कर आयातगुल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 ইমুহীন উহিজুমি দিয়রিব তু নি সূন উল ইসি কু এই সম্পদ নিঃস মুহাজিরকনের জন্য ও যাদেরকে নিজেদের ঘরবাড়ি ও ধন থেকে বের করে দেওয়া হয়েছিল অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করেন এরাই তো সত্যবাদী সুরা আলহাসর আয়াত আট এই আয়তে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুহাজিররা হিজরত করেছেন আল্লাহর বরকত এবং সন্তুষ্টির আশায় ইয়ভিতা গৌনা ফদলাম মিন আল্লাহি ওয়ারিদওয়ানা একই সাথে আল্লাহ তাদেরকে সত্যবাদী বা সদিকোন হিসেবে আখ্যা দিয়েছেন সদিকোন একে আল্লাহ আল্লাতালা বলেন তারা হলেন আল্লাহ ও রসুলকে সাহায্যকারী ইয়ানসুরন ও রসুলাহু আল্লাহ ও তার রসুলকে সাহায্য করা বলতে এ আয়তে কি বোঝানো হচ্ছে এর অর্থ হচ্ছে মহাজিররা মদিনায় হিজরত করেছেন আল্লাহ দিনকে বিজয় করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আর এটাই হচ্ছে আল্লাহ ও তার রসুলকে সাহায্য করা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 जरा ईमान हिजरत कर आल्ला पथे निजे माल और जान दिए जिहद कर आल्ला बड़ी मर्यादा पान और तरह सफल कम सुर आत्ता आयात बीश दावत पूरा विषयट कष्ट और त्याग तथिक्षार सम्पर्कित दिन आल्ला रसलर का प्रथम वाही आसे से दिन ही बुझते पे पथे अनेक कष्ट स्वीकार करते और कष्ट शिकार और त्यागर एक रूप हल हिजरत कष्ट छड़ा हिजरत नहीं कष्ट छड़ा जिहद नहीं আল্লাহ তাদের প্রশংসা করেছেন কারণ তারা আল্লাহর রহমতের মুখাপেক্ষী নিশ্চয় যারা ইমান এনেছে ও যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা আল্লাহর রহমতের আশা করে আর আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ তাদের প্রশংসা করেছেন কারণ তারা আল্লাহর অনুসরণ করেছেন এই গুণটির নাম হল ইত্তেবা অবশ্যই আল্লাহ নবী মুহাজির ও আনসারদের তও বা কবুল করলেন যারা তার অনুসরণ করেছে শঙ্করপূর্ণ মুহূর্তে তাদের মধ্যে এক দলের হৃদয় সত্যোচ্চ্যুত হওয়ার উপক্রম হবার পর তারপর আল্লাহ তাদের তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তাদের প্রতি স্নেহশীল পরম দয়ালু সুর আত্মা এক একশো আল্লাহ তাদের প্রশংসা করেছেন যারা দিনের ব্যাপারে অগ্রগামী আসবে উন মিনু জি নৌ সি চু বিশ নিদু্লা হুম ওরদুয় রুয় হুম ওরদু আু আদল হুম জ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 आरामी जिन मुस्लिमरा जानतना तेजन विपद जुलूम और हुमकी ये कठिनतम समय तष्ट स्वीकार कर निजेद व्यय जिहद कर ता मुसलिम हो तरा कई मर्यादार दिक्थ मोहज़र और आनसारे समान होते पर अल्लाह तशंसा कर तर निर्भेजाल ईमान कारण तेरे अभिहित कर मिनून हक्का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 আর যারা ইমান এনেছে হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত মোমিন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিস্ক সুরান আনফাল আয়াত চুয়াত্তর এই আয়াতের মাধ্যমে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুহাজির ও আনসাররা হলেন সত্যিকারের মো পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ তালা মোহাজিরদের জন্য বিভিন্ন পুরস্কারের ওয়াদা করেছেন এই পুরস্কারা কিছু হলো দুনিয়াতে আর কিছু হলো আখিরাতে এবার জেনে নেওয়া যাক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 আর যে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে মোহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর ওপর অবধারিত হয় আর আল্লাহ ক্ষমাসীল পরম দয়ালু সুর আননিসা আয়াত একশো মানুষ হিজরত করতে ভয় পায় এই ভেবে যে নতুন অপরিচিত স্থানে কীভাবে রিজিক পাবে আল্লাহ বলছেন হিজরত করলেই বরং সে স্বচ্ছলতা লাভ করবে কোরআনের ভাষায় মোর কাসির ওয়াসা আহ কিভাবে এই রিস্ক আসবে আল্লাহ তাল সুর হাসরের আট নম্বর আয়াতে আমাদের বলে দিচ্ছেন এই রিস্কের একটি উৎস হবে জিহাদ থেকে প্রাপ্ত গনিমা পরের আয়াতে আল্লাহ আরও একটি রিস্কের উৎসের দিকে ইঙ্গিত করেছেন সেটা হলো আল আনসার আনসাররা ছিলেন বড় মনের মানুষ তারা তাদের মুহাজির ভাইদের জন্য তাদের দরজা খুলে দিয়েছিলেন নিজেদের গণিমতের মাল মোহাজির ভাইদের জন্য ছেড়ে দিয়েছিলেন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 لَا أُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا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 এই প্রসঙ্গে একটি চমৎকার হাদিস আছে আমর ইবনাল আহ রদিয়াল আনহু দিন ধরে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করার পর একসময় যখন মুসলিম হবার জন্য নবীজিত সাল্লু আলিয়ালামের কাছে এলেন তখন নবীজিৎ সাল্লাহু আলি সাল্লাম তাকে বলেছিলেন হ্যাঁ আমর তুমি কি জানো না যে ইসলাম তার আগের সমস্ত গুনা মুছে দেয় হিজরত তার আগের সমস্ত গুনা মুছে দেয় এবং হজ তার আগের সমস্ত গুনা মুছে দেয় ইমাম আবী রহমাহউল্লাহ এই হাদিসের ব্যাপার মন্তব্য করেন এই হাদিস্রী ইসলাম হিজরত এবং হজের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরে প্রত্যেকটি এর আগের গুণাহগুলোকে মাফ করে দেয় মুহাজিদ্দের জন্য আল্লাহ তালার আরেকটি পোস্কা হল উচ্চ মর্যাদা যুসিম আ মুদর عند الله ইক هم الفائزون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 আর এই চারটি গুণ যাদের মধ্যে সমন্বিত হয়েছে তারা বিশেষভাবে অন্য সবার চাইতে উত্তম মোহাজিষদের জন্য আল্লাহর বড় পুরস্কার জান্নাতে প্রবেশ এবং সেখানে চিরকাল থাকার সুযোগ এটাই হলো সর্বোচ্চ সাফল্যের সংজ্ঞা আল্লাহ বলেন হুন্ম তাদের প্রতিপালক তাদেরকে নিজের পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছেন রহমত ও সন্তুষ্টির এবং এমন জান্নাতসমূহের যাতে রয়েছে তাদের জন্য স্থায়ী নিয়ে আমত যেখানে তারা চিরদিন থাকবে আল্লাহর কাছেই তো রয়েছে পুরস্কার সুর আত্ম বা আয়াত একুশ এবং ২২। মহাজিরদের জন্য আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাদের উপর সন্তুষ্ট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 কিন্তু একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহ মুহাজিদের উপর খুশি এটাই একটা পুরস্কার আর আল্লাহ বলছেন এটা সবচেয়ে সেরা পুরস্কার এগুলো হচ্ছে মুহাজিরদের জন্য আল্লাহর দেওয়া কিছু পুরস্কার যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইনশা আল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মদিনার ইসলামী রাষ্ট্রের গোরাপত্তন কিভাবে হলো কেমন করে হলো আজ এ পর্যন্তই وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته রেইনডrops মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015